মানবতার সমাধান <tip> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ও সাল ওসসলাম করিম ও আলহি ওদিন আহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম পিস টিভি বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বিশিষ্ট আলেম ইসলামী চিন্তাবিদদের জ্ঞান গর্ব সাক্ষাৎকার আজকে আপনাদের সামনে সেই প্রোগ্রাম নিয়েই আমরা উপস্থিত হচ্ছি সে প্রোগ্রামে জানাচ্ছি আপনাদের সকলকে আমন্ত্রণ যিনি আজকে আমাদের আমন্ত্রিত মেহমান বিশিষ্ট আলিম দিন ইসলামী চিন্তাবিদ মাহতারাম শেখ মুফতি কাদি মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার তারকে আপনার কাছে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসা রাখবো বিষয়টি আমরা জানি ইসলাম এর মৌলিক নীতিমালার বিষয় হল দুটি একটি হল করিম তার সাথে আরেকটি হচ্ছে সন্ন্যাত রসুল সাল্লাহ ইসলামে এই সোনার গুরুত্ব করতোই না করান এর চেয়ে অনেক কম আপনি একটু বলবেন বিষয়টি আলহামদুলিল্লাহ যে তোমার ফাজিলত এত কোন সন্দেহ নেই তো এর পাশাপাশি আরেকটা জিনিস আল্লাত আলবাণী বলেছেন আদিস যে আমাকে কোরআন দেয়া হয়েছে মেসলাহ বলা হয়েছে কোরআনের মতোই কোরআনের সাথে আরেকটা জিনিস দেয়া হয়েছে এটা মতো হলো তাহলিল তাহারিম হারাম হালাল বৈধ অবৈধ ইত্যাদি বিষয়ে কোরআন থেকে যেমন আমরা বিধান পাবো ঠিক সেই মর্যাদার বিধান আমরা সন্না থেকে হাদিস থেকেও পাবো কোরআন থেকে যেটা পাবো সেটা যেমন অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই হাদিস থেকে যেটা পাবো সেটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ ওটা কোরআন সার্টিফাই করছে যেমন সুর হাসের সাত নম্বর আয়তাল্লাহ বলেছেন হুজু হুমানহু ফান্ত হু যা রসুল দিয়েছেন সেটা গ্রহণ করো যা থেকে নিষিদ্ধ করেছেন সেটা বর্জন করো আজকে আমরা দেখি ছোট্ট একটা গ্রুপ আমরা দেখি বিভিন্ন জায়গায় যে তারা বলে যে কোরআনে যা আছে এটাই নেবো যেটা কোরআন না এটা তো নেওয়া জানো হাদিসকে তারা মানতে চায় না নিতে চায় না তারা আত্মতৃপ্তিতে ভোগে যে আমরা তো কোরআনওয়ালা কোরআন তো মানছি তাহলে কোন সমস্যা নেই না তোমরা কোরআন মানো নাই কারণ কোরআন বলছে মা আত্ম দেবে তার হাদিস তার বনন সেটা কোরআন বলছে না কোরআনওয়ালা হলো না সে হাদিস দুইটাই হারাল সর্ব দুইটাই হারালো সে হাদিস সহিবাসে তিনি একদিন বললেন অম্মুল আলহ আমাকে এক মহিলা এপনে মাসুদ বললেন যে যারা উল্কি আঁকে মহিলা আছে না উল্কি আঁকে যারা উল্কি আঁকে তাদের যে উলকি অঙ্কন করে চুলা লাগায় যারা মানুষের চুল কৃত্রিম চুল না একবারে অরিজিনাল চুল দিয়ে যারা মাথা বড় করে পর লাগায় এগুলির উপরে লায়নত্তা যারা ওই কাজটা করে তাদের উপরে লত তারপর না মেসা অল মোতা যারা কাটে যারা যে আমি তাকে কেন লান দিব না যাকে স্বয়ং আল্লাহ রসুল দিয়েছেন আবার এই লানটা কোরআনেও আছে তখন ওই মহিলা আশ্চর্য বললেন আরে কোরআনে আছে কি বললেন আমি তো মা বাহিনের তুমি যদি এটা পড়ে থাকো অবশ্যই পেয়েছ সে বলো কি বলো তুমি আমি সারা কোরআন পড়ি তো আমি তো পাইলাম না উনি বললেন এটা পড়ো না এটা পড়ছো যে রসুল যা নিষেধ করেছেন ওটা বাদ মানতে হবে গেল তখন তখনই মহিলা বুঝছেন যে ঠিক এত কথা আসলে যেটা হাদিসে আছে কোরআনেই আছে আমরা ধরে নেব কোরআন তো কালাম রাজা ধীরহাজের বাণী খুচরা খুচরা বিষয়গুলি উনি রেফার করে দেন যে ওটা আমার থেকে বিস্তারিত জেনে না মূলটা কোরআনে আছে বিস্তারিত হয়েছে এখানে এটাকে দুই বলে বিশ্বাস করলে দুইটাকে হারানো যদি না মানা হয় তাহলে কি কোরআন দিয়ে কেমনি যারা বলে আমরা কোরআন আমরা হারিস মানে এরা বেকুম নাদান আহম্মক এই নাদানকে যদি প্রশ্ন করি কি কয়াখাত সালাম ফিরানির কথা কোরআনে আছে তার মানে গোটা ইসলামেই দুর্বোধ এবং আমলের অযোগ্য হয়ে যাবে যদি সন্ন্যাস বাদ দেওয়া হয় সন্ন্যায় কোরআন এরা নাদানো আবার অলস আর খাওয়া দাওয়া এইসব ভোগ বিলাস করবো কখন এই জন্য এক হাদিসে এদের নাম করা আছে যে ইউশেক সেই যুগ অচিরে আসবে হাসমোনা কিতাব আল্লাহর কিতাব ভাই যথেষ্ট এত হাদিস এগুলি ঘাটাকাটি করা যাবে না তো এই নাদান মূর্খ পেটুক এদের করে গেছে এরা কোরআন যেহেতু আল্লাহ সংক্ষিপ্ত এত বিরাট একটা বিষয় সেটা এই জন্যই এরা সাহস করে না আসলে আমরা কি বলতে পারি না যে এই কোরআনেই বলে দিচ্ছে যে তারা মমিন নয় যেমন আল্লাহ বলছেন তারা হবে না করবে তাদের তুমি যে ফসলা দিয়েছ তুমি যে ফসলা দিয়েছ তোমার সুন্না দ্বারায় ফসলা তো এগুলি হাদিসের মধ্যে আছে তোমার ফেসলা সম্পর্কে কোন রকমের কোন সংকোচ তারা অন্তরে বোধ করবে না পুরোপুরি মেনে নিতে হবে আর হাদিস। আমি মানুষের কাছে যে কোরআন করা হয়েছে সেই কোরআনকে যাতে তুমি বয়ান করে দিতে পারো হাদিস দিয়ে এজন্য হাদিসও তোমার উপরে নাজিল করেছি এটা তো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহি যদিও ওহী গাইরে আমাদের অনেকগুলি বিষয় লক্ষণীয় সন্না এর একটি পাশাপাশি বিপরীত শব্দ ব্যবহার করা হয় বিদা তাহলে সন্না এবং বিদা দুটি একটু যদি আপনি স্পষ্ট করে বলতেন আমাদের জি বেদ আর বিপরীতে যে শূন্য বলা হয় সেটা হলো নবীজির আমলগুলি গুলি ওনার আমলি জিন্দিগিতে উনি যা আমল করেছেন যে আপাদাত বন্দেগী করেছেন ইসলামের মামালাত ইসলামের আখলাখ তারপরে আকাইদ আকিদে গুলি আপাদাত গুলি তারপরে আখলাখ গুলি মোয়ামালাত লেনদেন গুলি ইত্যাদি ইত্যাদি এগুলি যেইভাবে তিনি বলে গেছেন করে গেছেন এর বিপরীতে নতুন কোন তরীকা উদ্ভাবন করা যেটার সাথে সংঘর্ষ বাদে নবীজির দিয়ে যাওয়া জিনিসের ওটার বিপরীত হলে আসলে সংযোজন বিয়োজন করে যেটা এই দিনের অন্তর্ভুক্ত নয় বালাই আলাই আমরুন আরেকর যেটা এমন আমল করলো যে আমার আমল তার ওই আমলের উপরে ছিল না ওই রকম আমল আমি করি নেই ওই রকমটা আমার নয় ওটা উল্টা বিপরীত তাহলে সেটা প্রত্যাখ্যাত তো এটা হলো বেদাহা তো সন্ন্যত আর বেদাহাতের মধ্যে আমি যদি সংক্ষেপে বলতে চাই যে বেদাহাত হল সেই ভাইরাস সমস্ত আম্বিয়ার দিন ধ্বংস করেছে যে জিনিসটা নবীগণের নিয়ে আসা জীবন বিধান লাইফ স্টাইল দিনকে ধ্বংস করেছে যেই ঘুম যে ভাইরাসটা সেটার নাম এলো বেদা এইটা হলো মারাত্মক জিনিস। যেমন সালামের ইহুদিরা একটা করতে করতে করতে। এখন ফুল ধর্মই নাই একবারে মুসা সালামের দিন পুরোটাই খেয়ে ফেলেছে এই ভাইরাসে ঠিক ইসা সালামের দিন যেটা যেটা উনি দিয়ে গেছিলেন খ্রিস্টানরা বেদাঁত আপনার এই যারা পোপ বা ফাদার বা ধর্মগুরু তাদের এরা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু ছোট্ট বিরতি দিকে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসব এই মূল্যবান কথাগুলি আমরা শুনবো ইনশাআল্লাহ আশা করছি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ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 जानून के महान उल्ले पीस टीवी दर्शक श्रोता चट्ट फिर আর আমাদের ইসলাম আলহামদুলিল্লাহ এখনো ঠিক আছে কিছু মুসলিমরা যদি বেদাতে পথে গেছে কিন্তু মূল উন্মতির মূল ধারাটা মা যে আমি আর আমার সাহাবিরা যেই আদর্শের উপরে পন্থার থাকবো আমরা কি এখানে একটু বলতে পারি আপনার কথার আলোকে যে ইহুদিরা মুসার ইসালামের দিন কে এ মানে নতুন আবিষ্কারের মাধ্যমে শেষ করেছে খ্রিস্টানেরা ইসা ইসলামের নতুন দিনকে নতুন আবিষ্কারের মাধ্যমে শেষ করেছে আমাদের এই দিনেও মোহাম্মদ উন্মতের এই ধারাটির কারণে ইসলামকে ঠিক রেখেছেন এবং আমার উন্মতের একদল সর্বদাই হক দিনের উপরে তারা বিজয়ী বেছে আসলে এই জন্যই বড় প্রয়োজন কোনটা শূন্য কোনটা বেদা এটা জানা কারণ বেদাহাতের রাস্তাটাই হলো বাহাত্তরের রাস্তা তো এজন্য জন্য বেদাহাত এটা এই কাছে অনেক প্রিয়া করতে পারে না কখনো সত্যের মাপকাঠি হতে পারে না সংখ্যা তাহলে তো হাজারে যেখানে একজন তাহলে সংখ্যাগরিষ্ঠ হিসাব করলে তো জাহান নামে যাওয়া ছাড়ার কোন উপায় নেই এবং কোরআনে প্রায় সারা কোরআনে অন্যলা হারসামে মেনিন আল্লাখানে হকন্থী হক মানে তারা যেটাকে হয় যেটা কোরআনার আলোকে তারা মানুষ ইসলাম থেকেও বের হয়ে যেতে পারে বেদায়ে মোকাফেরা যেগুলি ভয়ঙ্কর বেদাৎ যেমন কতগুলো মুসলিম জাহানের জাহামিয়া ইসমাইলিয়া নাসিরিয়া বাহাইয়া কতগুলি ভয়ঙ্কর আমাদের সবকিছু আমাদের সরিয়া এটার উপরে আমল করো এর বাইরে যা আসবে কেয়ামত পর্যন্ত সব রে আহ আহ আল্লাহ শরীয়তের পরে শরীয়তের বিপরীত মোকাবিল শব্দ হিসেবে আল্লাহ আনছেন আহ আহ মানে একজন আপনি কিছু আমাদেরকে বেদাতের দৃষ্টান্ত তুলে ধরবেনত বা আমলগত বা ইত্যাদি বিভিন্ন বিষয় বেদাতে দৃষ্টান্ত অনেকগুলি আছে আমাদের সমাজে এখন যেমন খুব জোরে সোরে জল যে মাদুবাড়ি কারণ লাখ টাকা স্বার্থ আছে এখানে তাই না যেটা নবীজির ঈদ সেই নবীজির ঈদ যেটা ঈদ আধা আজাহ ঈদুল ফিতেন্লাহ এটা হাদিস। বিভিন্ন হাদিস গ্রন্থের এসছে যে আল্লাহ তালা তোমাদেরকে যেই জাহিলির যুগে নাই রোজ আর মেহের জান এগুলি যে দিবস পালন করতে খেলাধুলা করতে আল্লাহ রহিত করে দিয়ে তার বিকল্প দিয়েছে তোমাদেরকে দুইটা ঈদ দুইটা ঈদ ইসলামে কিতাবলি দায়ন বুখারি শরীফ ঈদাইন মুসলিম শরীফা কিতাবলী ঈদাইন আবু দাউদ নাসাই তিরমিজি ফেকার কিতাব মুসলিমদের সব গ্রন্থে আছে কিতাবলী ঈদ ইন দুই ঈদ যেটা আমরা তাহলে এটা কি শুধু বেদাতেই সীমাবদ্ধ না কখনো এর কাজগুলি সের কেউ লিপ্ত করে ফেলে এমন এখানে মাঝে মধ্যে দেখা যায় যে একটা চেয়ার খালি আছে খালি কেন হ্যাঁ বলছে এখানে তো নবীজির আত্মা উনি আসবে বা উনি উনি এখানে বসবেন নাজিবুল্লাহ এটা তো কুহর এটা ডাইরেক্ট কুপর কারণ সুরাম ভাইয়ার পঁচানব্বই নম্বর আয়াতের খেলাফ আরো আছে তো ওখানে আল্লাহ বলেছে হারামুন আলাপ করিয়ে না হলে এখানে হারামুন মানে ওয়াজীবন ওয়াজীবন আলা করিয়ে মানে যাকে আমি মৃত্যু দিয়েছি যে জনপথ কেউ মৃত্যু দিয়েছি তাদের জন্য অবধারিত হলো আর কেউ আসবে না ফিরে এই পৃথিবীতে পরে ফিরে আসার আর কোনো সুযোগ কারোই নেই নবীর রসুল্লাহ কেউ না তো এখন যদি এখানে চেয়ার খালি রাখা হয় সোবাহ আর বিশ্বাস করা হয় যে তিনি এখানে আসবেন তাহলে তো ডাইরেক্ট কোরআনের আয়াতের বিপরীত বিশ্বাস করা হলো কুপুরে বিশ্বাস করা হলো আমরা জানি যে নবীজির মৃত্যুর পরে আয়সা সিদ্দিকেরা দিয়ে আল্লাহ তালানা ওনার মানব জাতির মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন সৈব বুখারের রয়েতারে মানে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে তিনি বলেন আয়সা সেই আয়সা আঠারো বছর বয়সে নবীজী ওনাকে রেখে দুনিয়া থেকে চলে গেলেন কই একবার তো আয়সার ঘরে নবীজি আসলেন না আসার গরে নবীজি সাইিত ওনার লাশ মুবারক আয়সার ঘরে তো করা হয়েছে আয়সা তো কোনোদিন দিন না যে নবীজি আসছেন আমার কাছে তারপরে এত বড়ো বড়ো সংকট ইসলামরূপ দিয়ে চলে গেছে নবীজির এত ভালোবাসনেওয়ালা সাহাবাই কেনাম কখনো তাদের কাছে আসেন আসেননি আর আমাদের এসব সমাজে তারপরে দাড়ি নেই তারপরে নামাজ নেই সাথে মুসাফা হয়েছে তিনি কথোপকথন হয়েছে এই ব্যক্তিকে কি মনে করেন সেটা একদম মিথ্যাবাদী এবং আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আল্লাহ যাবেন নবীজিকে দেওয়া হয়েছিল একজন নবীও দুনিয়াতে থাকার বিষয়টি গ্রহণ করেননি এই দুনিয়া ছেড়ে সবাই চলে গেছিল অবশ্যই তার তো পরিণতি জাহান নাম হবে সে মিথ্যা আরোপ করেছে সে কি রহমানের অলি না শয়তানের অলি যারা মিথ্যাবাদী তারা তো শৈতানের অলি হবে কারণ শয়তানু কাজাব নী বলেছেন কাজুবাজুক সেখানে সে যারা ইসের পথে চলে তারা তো রহমানের আউলিয়া হওয়ার কোনো সুযোগ নেই তাহলে আপনি একটি বেদাতের উদাহরণ দিলেন যেটা শুধু বেদাত নয় শেকের পর্যাও চলে যায় যেটা হলো ঈদ এদি বা জস্নে চুলুস বা কিয়া আমা ইত্যাদি কি পোলা রেখে গেল আহা একটু খাওয়াইলো না মা বাবার জন্য মানে একটা মনে না খাওয়ানোটা বড় অপরাধ অথচ এটা কত বড় বেদা আজে এটাকে কুফর বলা হয়েছে আরেকটা হলো বলাল মাইয়ের জন্য দুইটা তাপসির একটা হলো জাহিনী যুগের মানুষরা কেউ মারা গেলে ক্রন্দোষী মহিলা থাকতো যে সে পনেরো দিন কাঁদবে এত স দেড় হামসে নিয়ে যাবে এত টাকা নিয়ে যাবে টাকার বিনিময়ে কাঁদা আর্টিফিসিয়াল কাঁদা এখন কেউ এক মাস কাঁদতেছে মানে তার মৃত্যুর পরে তার জন্য ক্রমদন করানো হয়েছে এক মাস এটা তার পর সম্মান তার জন্য এক মাস পরে মানুষ কাঁদতে হ্যাঁ মানুষ কাঁদতেছে আসলে এটা কি কান্না এটা তো হলো নাটক আর কি এটা নাটক তো এটা একটা নিয়ে আহা আর আরেকটা নেওয়া হইল মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য যে কোনো খাবারের আয়োজন করা এটা ইবনে মহাজা জাবর ইবন আবদুল্লা বলেছেন কুন্নুল ইস্তেমা ইহলিল আমি মিনের নিয়ে আহা আমি তো ব্যক্তির পরিবারের কাছে যাওয়া সেখানে জিয়াফত খাওয়া দাবার এগুলি আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি আশা করছি আপনারা উপলব্ধি করে বিষয়টি নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে সেটা দান করুন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وستغفرك وتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته रसूल पो थे जान्न का सरल पथे आसन गांत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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা 34 म बंधुन शत्रु के पर जय कर जय कर